আসসালামক রহমত লবাকাতফস মহমদন রসুল সাহ তলিহ ওসলামসলিম কীর ما لا খ منه شيء وخير هذه ওসাবতন بعد বখিল ওফাত আবু بكر ওমর ওসমান نقول তার প্রতিদুলিল্লা আল্লাহ রবুল্লা আলমের প্রতি মান এবং আল্লাহর্ববু সব বিষয়ের প্রতি ইমান নির্দেশ দিয়েছেন সেসবগুলিকে বিশ্বাস করা সে সেসবগুলিকে স্বীকৃতি দান করা আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বড় নিয়ামত মিন মুসলিম হওয়াটা আল্লাহর খাস রহমত যাকে আল্লাহ তৌফিক দেন তার দারে সম্ভব কিন্তু এই তৌফিকের জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলম সবসময় যেন আমাদেরকে সচেষ্ট থাকার তৌফিক দান করেন ইমানের হেফাজতের জন্য সালাম সালাতামাজিলক রাসোরামের প্রতি যার প্রতি ইমান একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর প্রতি ইমানের উপরে আমাদের ধারাবাহিক আলোচনা শের হুস ইমাম বাহারি রহমতল্লালের কিতাব থেকে পর্ব নাম তে আরও আজ আঠাইশে रजब चौद्शो बयाल्लिस इजुरी मोताब तरह मार्च दजार एक आलोचनार प्रथम विषयबस्तु हमान सम्पर्क जी ईमान का बोले ईमानर संज्ञा वमान व्याख्या इमान कि जिनिस का विषयटर नाम जो विषयटी अत्यंत गुरुत्वपूर्ण विषय और तारे যে দ্বিতীয় বিষয়টি রয়েছে আজকের দর্শে তা হচ্ছে পিয়নী মোহাম্মদ রসুর উল্লাহ ইসলামের পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কারা তাদের কথা তো শুরু করি প্রথম বিষয়টি নিয়ে বলছেন লেখক বল ইমান ও বেআল ইমান আউলুন ও আমালুন আহলি সন্নতল জামাত বিশ্বাস রাখে বা আহলুসামা ইনুন বেয়ান ইমান বা আহেলুসমানাতের নিকটে ইমান হচ্ছে যে ইমান হচ্ছে কিসের নাম কউলুন কথার নাম ও আমালুন আমালের নাম কথার নাম এবং কাজের নাম চৌস ভাষায় এখন কথা আর কাজ কি শুধু এতটুকু বলেননি অন্য অন্য যারা এই আকিদানে ইমানে আলোচনা করেছেন আই মাইকেরাম সাল্লাভদের যুগ থেকে তারাই এইভাবে রয়েছেন কৌলুন ওয়াহলুন ইয়িদো ওয়ান কোসুব এইভাবে উল্লেখ করেছেন এখানে একটু আর একটু বাড়তি রয়েছে ইনশা আল্লাহ তালা সেই বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা করব যাতে করে কোনো অস্পষ্টতা না থাকে এবং আমরা অতিরিক্ত আরও কিছু জানতে পারি যেগুলি হয়তো আমাদের অনেকের অজানা ইমান হচ্ছে কথার নাম আর কাজের নাম এই কথাকে অলমাইকেরামগণ যার আকিদার হিমাইকেরাম তারা দুই ভাগ ভাগ করেছেন মনের কথা কৌলুল কল্প আরেকটি হচ্ছে কৌলুল লেসান জবানের কথা সাধারণত কথা বলতে আমরা বাকশক্তি দিয়ে জবান দিয়ে যা উচ্চারণ করি বলি সেটিকে কথা বলি কিন্তু আর কথাও আমরা আমাদের ভাষা এ প্রয়োগ করে থাকি ভাই এটা আমার মনের কথা আমরাও কিন্তু এই কথা বলি এই অর্থে এখানে রয়েছে জি তো ইমান হচ্ছে কথার নাম কিসের কথা অন্তরের কথা কলুল কাল আর জওয়ানের কথা দুটোরই নাম ও আমালুন এবং কাজের নাম কর্মের নাম এ কর্ম দুই দুই দুটি দিককে সামিল আমালুল কালবে ও আমালুল জওয়ারে একটা হচ্ছে অন্তরের কর্ম আরেকটি হচ্ছে অঙ্গ কর্ম অঙ্গ প্রতঙ্গ দিয়ে যে কাজগুলি করি সেগুলি তো সবাই বুঝি যে বিভিন্ন কাজগুলি বিভিন্ন অঙ্গপতঙ্গগুলি দ্বারা আমরা সম্পাদন করি কিন্তু অন্তরেরও কাজ রয়েছে অন্তরেরও কাজ রয়েছে অন্তরও কাজ করে এখন কিভাবে কাজ করে আর কিভাবে কথা বলে অন্তরের বিষয়টি এখন বুঝব। কৌলন প্রথম কথা কথা দুই ভাগে ভাগ করলাম কৌলুল কাল্প অন্তরের কথা আর কৌল জবানের কথা অন্তরের কথা হচ্ছে এতেক বিশ্বাস যারা এই বিষয়ে আলোচনা করেছেন তারা বলেছেন যে মধ্যে শ্রেণী কেন কৌলুল কাল্প মানে এতেকু অন্তরের গিরা এমন জিনিস যে সেটা যদি লেগে যায় শক্ত হে তো খোলা খুব মুশকিল তো আকিদাকে আকিদা এই জন্য বলা হয় যে সহি আকিদা যদি হয় তাহলে অন্তরে এমন ভাবে সেটা বসে গেছে শক্ত হয়ে যে সেটা কোন শক্তি কেড়ে নিতে পারে না কোন লোভ লালসা দেখে না কোনো ভয় ভীতি দেখে অন্তর ওপর মানুষের ক্ষমতা ছাড়ে না আল্লা রব্বুল আলম ছাড়া আর যদি বাতিল আঁকি দা হয় আঁকিদা দুই রকম হ্যাঁ ফাঁসে ভ্রান্ত আঁকিদা যদি হয় তো সেটাও অন্তর থেকে বের করে ফেলা আর সহি শুধু আকিদা অন্তরে বসানো এটাও আল্লাহ রব্বুল আল ছাড়া মানুষের কাজ নয় মানুষ চেষ্টা করতে পারে আমরা সবসময় চেষ্টাতে লেগে আছে। যাদের ভ্রান্ত আকিদা রয়েছে সিরকি আকিদা বিদাতি আকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আম্বিয়ার রুসুলগণ সম্পর্কে হলিয়া উলিয়া সম্পর্কে যে ভ্রান্ত আকিদাগুলি রয়েছে সেগুলি নিরসন করার জন্য কিন্তু এন না কাল যে হেদায়ত করতে পারবে তা সম্ভব নয় আর কৌরুল জবানের কথা হচ্ছে উচ্চারণ করা উচ্চারণ করা তাহলে একজন মানুষ কখন মমিন হবে বা তার মধ্যে ইমান আছে বলবো যখন অন্তরে বিশ্বাস করেছে যেগুলি বিশ্বাসের বিষয় আর কানে ইমান এ ছাড়াও যে শাখা প্রশাখা বাকি এই ছয়টি ইমানের আর থেকে যেগুলি বিস্তারিতভাবে বেরিয়েছে ইমান বিশ্বাসের অনেক বিষয় রয়েছে কিন্তু মৌলিক বিষয় হচ্ছে ছয়টি অন্তরে বিশ্বাস হয়ে গেল তারপরে তখন কি করতে হবে অন্তরে বিশ্বাস আছে তাহলে জবানে। স্বীকৃতি দান করতে উচ্চারণ করার মাধ্যমে তাহলে যখন অন্তরে আল্লাহর প্রতি যখন বিশ্বাস আছে তখন বলবে এইভাবে স্বীকৃতি দান করা প্রতিটি ই বিষয় তাহলে এটা হচ্ছে অন্তরের কথা আর অন্তরের অন্তরের কথা কথা হয়ে গেল আর জবানের কথা কথা হয়ে গেল এখন থাকলো কি আমালুন আমালুন আমল যেটা এ আমলও দুই রকম আমালুল কাল অন্তরের আমল কর্ম অন্তরের কর্ম কি বলছেন যে এ খালাস হো আর নিয়ত হো অন্তরের আমল হচ্ছে নিষ্ঠা হলুসিয়াতের সাথে বিশ্বাস করা এবং কোনো কিছুকে স্বীকার করে না মেনে নেওয়া আর নিয়ত সংকল্প জি তা আপনি যখন অন্তরে বিশ্বাস করবেন এতে লাগবে এখলা সেটা নিষ্ঠার সাথে হতে হবে এবং অন্তরে সংকল্প থাকতে হবে নিয়তের সাথে উচ্চারণ করতে হবে রায় রাহিল্লাহ রসল্লাহ এবং অন্য অন্য বিষয়গুলির স্বীকৃতি দান করতে হবে এটা কি হয়ে গেল অন্তরের আমল তো অন্তরের আমল হয়ে গেল এখলাসও হুক আর এখন অঙ্গ আমল তার মধ্যে জবান জবানের আমল যে জবান দ্বারা যতগুলি আমরা নেক কাজ করছি সে ফরজ হোক অথবা সুন্দর মোস্তাহাব হোক আল্লাহ আলহামদুলিল্লা আই রাহিল্লা আল্লাহ যতগুলি বিষয় রয়েছে কিছু ফরজ আছে আর কিছু মোস্তাহাব নফল আছে দ্বারা যাবতীয় বাদত বন্দেগী শারীরিক এবাদ বন্দেগির ক্ষেত্রে পাঁচপ্ত সলাথ যাতে ক্যাম রয়েছে রুকু রয়েছে সুজু রয়েছে বৈঠক জলসা রয়েছে ইত্যাদি আর এছাড়া শারীরিক এবাদত শ্যাম আর্থিক এবাদত অঙ্গপ্রতঙ্গের আমল জাকাত যে হজ এগুলো হচ্ছে আমলও যাওয়া আর আমল তারপরে বলছেন ও আমালুন ও কৌলুন আমল এবং কথা দুইবার করে বলেছেন আগে কল তারপরে আমল অথবা আগে আমল ও কল জি তারপরে দুটো কথা আরো বলেছেন ও নিয়াতুন এসাবাতুন নিয়ত লাগবে আর কি লাগবে এসাবাতুন মানে সঠিক পন্থা লাগবে এসাবাত আসাবা বা মানে ঠিক করা এই জন্য মুসিব মানে যে ঠিক ঠিক ঠিক করে বা ঠিক কথার পর আছে সঠিক কথার উপর আছে আর মুক্তি ওর বিপরীত যে ভুল পথে আছে মহল্লা থেকে প্রসিদ্ধ আমি একমাত্র মানুষ অক্তি অসীব ভুলও করি আর ঠিকও করি ঠিকও বলি তো কি বলছেন অ নিয়াত নিয়ত এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া বা সন্নতের অনুকূলে হওয়া বাড়েও আর কমে যা বাড়ে তা কমে এর বিপরীত আবু হানিফার মহল্লা থেকে যে বর্ণিত রয়েছে এই মর্মে আহলে সন্ন্যতের বিপরীত মত এবং যেটা হান ধারণ করে আছে এই আখিদের ক্ষেত্রে ভুল বিষয়টি সেটা হচ্ছে যে ইমান কমে না পারে না মূল ইমান তাদের কাছে কমে না পড়ে না বলছে আমল কমে বাড়ে কিন্তু মূল ইমান যেটা যেটা সম্পর্ক অন্তরের সাথে সেটাও কমে পড়ে অন্তরের বিশ্বাস সবার একরকম না এই কারো বিশ্বাসকে কিছু পয়সা দিয়েও কিনে নেওয়া যায় বিশ্বাসকে ইমানকে বিক্রি করে গেছে আর কারো বিশ্বাসকে সারা দুনিয়া একদিকে হলো কিনতে বলে অন্তরের যতগুলি কাজ আছে সবগুলিতে বিভিন্ন স্তর রয়েছে একই রকমের না অন্তরে কাজ হচ্ছে আনন্দিত হওয়া সবার খুশি এক রকম বরং একজনের খুশি সব সময়ের খুশি রকম না অন্তরে একটি কাজ হচ্ছে দুঃখ মানসিক কষ্ট হ্যাঁ শোক শোক কিসে হয় অন্তরে হয় এইজন্য মানুষ চোখকে সামলাইতে পারে না নিজেকে সামলায় রাখতে পারে না কেঁদে ফেলে শোক একরকমের না কারো বাবা মারা গেছে মা মারা গেছে কারো ছেলে মারা গেছে মারা মারা স্ত্রী গেছে গেছে। কারো চাচা তো ভাই খালাতো ভাই মারা গেছে কারো দাদি নানি মারা গেছে পার্থক্য নেই অবশ্য শোকে পার্থক্য আছে কারো পয়সার ক্ষতি হয়েছে কারো জানের ক্ষতি হয়েছে দুটো শোকে পার্থক্য আছে তাহলে বুঝা গেল अंतर क्चल तो आफाव आफात आष्यकारगण ये कथागुलिर व्याख्य जे ईमान ईमान जन प्रथम क्योंगे अंतरे विश्वास करा लागे इटा हे एक्त और तारे जवान स्वीकृति देवा लागे আর তারপরে আমল লাগবে আর যে কোনো নেক আমল নেক কথা আপনার ইমান থেকে শুরু করে যতগুলি আমল আছে এগুলি কিসের উপর নির্ভরশীল নিয়তের ওপর ইনামাল আমলও বিনিয়াত নিশ্চয় যাবতীয় আমল নির্ভরশীল কিসের ওপর নিয়তের উপর তাহলেও নিয়ত ছাড়া হচ্ছে না নিয়ত ছাড়া আপনার ইমান যোগ্য না কোন নেক আমল গ্রহণযোগ্য না নিয়ত শুদ্ধ তাহলে আমলগুলি শুদ্ধ এই জন্য নিয়তের কথা বলা হয়েছে শুধু নিয়ত নিয়তের মধ্যে এখ্লাস আছে সব আছে এগুলো আছে আমি সংকল্প করে ভালো কাজ শুরু করেছি যথেষ্ট আর একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনার আমলগুলি সন্নাভিত্তিক হইতে হবে যে এসাবাতুন মানে মহা ফাঁকাতুলি সন্না মোহাফিক হইতে হবে সন্ধ্যার হইতে হবে তো এইভাবে কথাগুলির মধ্যে কিন্তু ধারাবাহিকতা আছে একটির আরেকটির সাথে সম্পর্ক রয়েছে এজিদ এন কোসো ইমান ইমান বাড়া কমার ওপর অনেক আয়াত এবং হাদিস রয়েছে ইমাম বখারি আহমতোল্লা এই বিষয়টিকে মানুষের কাছে পেশ করার জন্য কেতাবলী ইমানে অনেক ভাব নিয়ে এসছেন অধ্যায় নিয়ে এসছেন আমলও ইমান অন্তর্ভুক্ত আর শুধু আমল কমে কমে বাড়ে এমন কথা নয় এমন কি ইমান যে রয়েছে সেই ইমানও কমে বাড়ে বরং একজন লোকের একজন আরেকজনের সাথে তুলনা করিয়ান না আপনার বা আমারই সবসময় একই রকম ইমান থাকে না এই জন্য তো সাহবির আপনার সামনে যখন থাকি আর দিনের কথা শুনি তো মনে হচ্ছে স্ত্রী বাচ্চাদের সাথে যখন মিশি এবং তাদের নিয়ে যখন ব্যস্ত হয়ে যায় সাংসারিক কাজে নাকি অনেক কিছু ভুলে যায় কাফিল হয়ে যায় আমাদের মনাফি কি নাকি হ্যাঁ ইমান তাহলে মনে করছেন আমি এই সময় কাঁদবো আল্লাহর কাছে তাও কাঁধো আসে না বোঝা গেল যে ইমান কমে বাড়ে ইমান কমে বাড়ে আল্লাহ আল্লাহ যতটা চান ততটা বাড়ে সব কিছু আল্লাহর ইচ্ছাধীন ওয়ান কোসু এবং কমতেও থাকে কিন্তু এই মারা কমাটা কিসের ভিত্তিতে হয় আল্লাহামারা বলেছেন যে এজিদ বিয়ান কসল মা আসি নেকির কাজ করলে বাড়ে যত নেকির কাজ করবে ইমান বাড়বে আপনি অন্তরকে নরম করতে চান আপনি আল্লাহ দিকে ধাবিত হতে চান আপনার যত নেকির কাজ আছে আরও বাড়ান আরও বাড়ান আরও ধাপে ধাপে আরও বাড়ান দেখবেন যে ইমান বাড়ছে গুনহা কমে আসছে জীবন থেকে নেকির সংখ্যা বাড়ছে তখন ইমান বাড়ছে তো ইমান বাড়ে কিসের ভিত্তিতে নেকির সংখ্যার পরিমাণের ভিত্তিতে যত নেকি বাড়াবেন সৎ কাজ বাড়ে তত বেশি ইমান বাড়বে আর ইমান কমে কিসের ভিত্তিতে যত বেশি পাপ বাড়তে থাকবে ইম কোসবিল মাছি গুনহা একটা গোনা হইলো ইমান কমলো দুটা চারটা দশটা অহরহ গোনা হচ্ছে ইমান কমতে আছে কমতে আছে এই দেখা যায় যারা বেনামাজি হয়ে যায় নামাজি হওয়ার পরে আস্তে আস্তে হয়েছে একদিন হঠাৎ করে হয় নি কিন্তু আস্তে আস্তে উদাসীন হয়েছে বিভিন্ন পাপে জড়িয়ে গেছে ছার হাত জাগছে ফালতু জিনিস দেখছে ইন্টারনেটে তারপরে জামাত ছুটতে শুরু হইল জামাত ছুটি কিছুদিন ফজন পড়ল তারপরে অক্তই পার করে দিলা। সালাচ্ছে একক্ত অক্ত ছেড়ে দিল তারপরে দু অক্ত ছেড়ে দিল এইভাবে যত পাম্পড়ে তত ইমান কমতে থাকে ইমান কমতে কমতে এমন অবস্থা হয়ে যায় বলছেন হাত তা কামেন হোসাই ইমানের কিছুই অবশিষ্ট থাকে না ইমান কমতে কমতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে ইমানের কিছু থাকে না যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে অনেক সময় দেখা গেছে যে এক সময় পাঁচাত্তর সালাদ পড়তো বা কিছুটা ভালো কাজ করত বাদ দিয়ে নাস্তিক হয়েছে একদিনের রাতারতে নাস্তিক হয়নি বেদিন হয়নি ধীরে ধীরে যত পাপ বেড়েছে তত বেশি ইমান ইসলাম থেকে দূর হয়ে গেছে সুরাতুল ফাথের আগ নম্বর চার যেখানে ইমানের বৃদ্ধির কথা আল্লাহর বর্ণনা করেছে আল্লাহ সেই সত্তা জেনি মহমিনদের অন্তরে প্রশান্তি নামিয়েছেন যাতে করে তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি পায় জি তো ইমান যখন বাড়ে তাহলে অবশ্যই কমে এই বিষয়টি এমন একটি বিষয় আলহ সতাল জামাত রাখিদার যেটি একদল সাহাবাইকেরাম থেকে বর্ণিত এটা কোনো নতুন ইখতলাফ নয় আবার নতুন বিষয় নয় সাহাবাই কেরামগণ থেকে এই বিষয়টি বর্ণিত রয়েছে যে ইমান কমে বাড়ে জি তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে নবী শের পরে এই উম্মতের কারা শ্রেষ্ঠ আবু ও বলছিলেন ওসমান এই উম্মতের সবচাইতে উত্তম ব্যক্তি এই উম্মতের নবীর এন্তেকালের পরে অফাত এতেকাল নবী সাল্লাহ আলি সালামের এতেকাল হয়েছে এতেকালকে আরবি ওফাতও বলা হয় মতও বলা হয় কোনো বেয়াদি না কিন্তু বিদাতপন্থীদের লক্ষণ হচ্ছে যে নবী সাল্লামের এন্তেকাল বলবে না মারা গেছেন বলবে না অফাত বলবে না এমন ভাষা বলবে যেটা অস্পষ্ট ভাষা না তো বেয়াদি হয়ে যাবে অথচ বহু হাদিস আর তার আগে আয়াত রয়েছে নবী সাহাশ্লামের মতের কথা ما آتا رسول اللہ صلی اللہ علیہ وسلم عائشہ بیش کی چھوانی حدیث رہے چھو ہونے ہی حدیث امام رہے چھو توفیا رسول اللہ صلی اللہ علیہ وسلم او فاتر کو تو رہے چھو انکا مینیتون و انہو مینیتون افا امیتا فاهم الخالدون جی وما جا اللہ لبشا من قبل قل <coughs> নবীর এতেকালের পরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর প্রথম তারপরে ওমান তারপরে উসমান এই সিরিয়ালে সাহাবাহিকরা আমরা বলতেন এই ফজিলতর কথা তারা বিশ্বাস করতেন এভাবে তাদের নাম উল্লেখ করতেন এবং নবী সাহা বহু সময় বলতেন দাখাল তো আনা ও আবু বাকর ওমার খারাজ তো আনা ও আবু বাকর ওমার এইভাবে এসছে প্রখ্যাতাবি থেকে কাল তিনি বলছেন কন্যা নাকুল্লা আজহরেনা রাসুর সাহ যখন আমাদের মাঝে বেঁচে ছিলেন তখনই আমরা বলতাম তার সামনে পরে সবচেয়ে মানুষ হচ্ছেন আবু বকর তারপরে শুনতেন এমন না যে চোখের আড়ায় প্রথম কথা চোখের আড়ালো যদি হয় আর ইসলামী আকিদা বিরোধী হয় তাহলে ওই না সতর্ক সাবধান করে দেওয়া তোর সাহাবিরা কিন্তু একটা কথা ভুল বরং এটি হতো তাহলে কি হয়ে গেল নবিসাল্লামের অনুমোদন বা স্বীকৃতি তো এই মর্মে যে দলিলটি রয়েছে এই বিষয়টি নবীশ শুনতেন আর প্রতিবাদ করতেন এমন বকাই রাহ মহল্লা বর্ণনা করেছেন এই বিষয়টি তিন হাজার নম্বর হাদিস তিন নম্বর হাদিস এই এই মর্মে ওমার ওসমান এভাবে উল্লেখ করতেন আর নবী সাহসাল্লাম কোনো প্রতিবাদ করতেন না এই কথাটি এমাম ইবনা আবিন আসেমের যে সন্না রয়েছে তার এগারোশো তিরানব্বই হাদিস এবং আল্লা ওসমান রাহ্লাহ বলতেন তারপরে কারণ তারপরে এই তিনজনের পরে আবুবাকর অমর উসমান এই তিনজনের পরে সবচাইতে উত্তম হচ্ছেন আলী রজি আল্লাহ তিনি চতুর্থ খলিফা এই জন্য উসমানের পরে তারপর তালহা জুবৈর তালহা ইবিন আবৈদুল্লাহ জুবৈর আবিনুল আউবাম আর সাদবিন আবি আকাস সঈদিন জায়দিন আবরিবিনোফাইল ওমার রাজি আল্লাহ তালাহানহর ভগ্নিপতি ছিলেন আর আব্দুর রহমান বিন আউফ আর আবু আবাইদ ইবিনুল জর্রাহ জি এরা হচ্ছেন কারা আল আশরাতুল মুবশার জন এমন সাহাবি যাদেরকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়ে সসরুল্লা হাসান তিরমিজির হাদিস সেই হাদিসটিতে এইভাবে রয়েছে যে বলছেন আশার আশারাতফিল জাননা জন ব্যক্তি জান্নাতে যাবে আবু বকরিন ফিল জাননা বা ওমার ও ফিল জাননা বা উসমান ফিল জাননা ওয়া আলিউন ফিল জাননা এইভাবে হাদিস জি এমাম তিরমিজ মাহমুদুল হাদিসটি বর্ণনা করেছেন তিন হাজার সাতশো নম্বর হাদিস আব্দুর রহমান আর একজন সাহাবিদ থেকে সে এই হাদিস হচ্ছে তিরমেজের তিন হাজার হাদিস আটচল্লিশ হয়েছে হাজার সাতশো সাতান্ন আল্লা আলবানি রহমা এই হাদিসটিকে আসাম অবাসার হাদিসটিকে শহীদ বলেছেন মিসকাতের তাহকিক ছয় হাজার একশো আঠারো ছয় হাজার একশো উনিশ বলছেন ওকুল্ল ইয়াসুল্লীল খেলাফা আর এরা সকলে এই যে জন সাহাবাইকার আল আলাশা মুবাসরিন এই জনই খেলাফতের জন্য যোগ্য ছিলেন অর্থাৎ দশ জনের কাউকে যদি খালিফা বানিয়ে দিতেন সুরার মাধ্যমে পরামর্শের মাধ্যমে তো সেটা কোনো রকমের কারো হক নষ্ট করা হইত না কারণ ইসলামে সুরার গুরুত্ব রয়েছে আল্লাহ রাবুল্লা আলম ফয়েস আলা ছিল যে প্রথম খলিফা আবু বাকর তাই হয়েছেন দ্বিতীয় খলিফা ওমার ওমারজি আল্লাহ তালন হয়েছেন তৃতীয় খলিফা ওসমান হয়েছেন চতুর্থ আলী হয়েছেন কিন্তু অন্যরাও যদি হইতেন তারা সকলেই খেলাফতের যোগ্য ছিলেন তাদের সম্পর্কে উমারজি আল্লাহ তাল শাহাদাতাতাতের ঘটনায় রয়েছে সাহিব খারি হাদিস তেরোশো নম্বর হাদিস এবং শহীম মুসলিমের পাঁচশো নম্বর হাদিস তাতে রয়েছে বলেছিলেন সে অসুস্থ অবস্থা আহত অবস্থায় আমি জানি না এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে এই বিষয়ে বেশি হকদার হতে পারে মানে খেলাফত খেলাফ বেহাদ আলামর বেহা আমরুল খেলাফা খেলাফত পাওয়ার ক্ষেত্রে বেশি অধিকারী হতে পারে হকদার হতে পারে এই কয়েকজনের তুলনায় রসুরুল্লাহ যাদের ওপর সন্তুষ্ট হয়ে ইন্তকাল করেছেন তো ফেয়া রসুল্লাহ যখন রসুর ইন্তেকাল করেন ওয়াহু আন হোম রা তিনি তাদের ওপর সন্তুষ্ট ছিলেন নাবিসামের তারা সকলেই আস্থাভাজন ছিলেন তিনি সুরা কমিটি তৈরি করে দিয়েছিলেন ফাসমাউল তার কথা শুনিও যাকে বানানো হবে সুরাভিত্তিক তাকে তোমার তার কথা শুনিও এবং তার আনুগত্য করিও তারপরে নাম কার উল্লেখ করেছিলেন ওসমান ওমার উপরে ওমারা দেখুন নাম উল্লেখ করছেন ছয়জনের ওসমান আলী তালহা জোবেদ আব্দ রহমান বিনাউফ আর সারবিন আব আব্বাস এই ছয় জনের সুরা কমিটি ছিল তাহলে সুরা হচ্ছে যোগ্য ব্যক্তিদের হ্যাঁ মনোনয়ন বা সিলেকশন ইলেকশান নাই ইলেকশন হচ্ছে যোগ্য অযোগ্য মাথা মাথা প্রতি বোর্ড ইট ওয়াজ ইলেকশান ইসলাম ইলেকশন নেই অযোগ্য ব্যক্তির মতামতের ইসলামে কোন মূল্যায়ন করা হয়নি অযোগ্য ব্যক্তি কি মতামত দেবে আর ওর মত যোগ্য এটাই কি গুরুত্বই বাকি কিন্তু যোগ্য ব্যক্তিদের মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাদের মত মতের মূল্য রয়েছে কারণ তারা যোগ্য ব্যক্তিকে চিনে আর অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তিত্ব মূল্যায়ন করবে না ইলেকশন হচ্ছে পশ্চিমা কাফেরদের নব আবিষ্কৃত তরিকা ইয়াহুদীদের নব আবিষ্কৃত তরিকা আব্রাহম লিঙ্কন ইয়াহুদির আর হচ্ছে কোরআনার তালিকা ছয় জনের নাম উল্লেখ করলেন তাহলে বাকি থাকলো আশা মবাসার মধ্যে আর কয়জন চারজনের মধ্যে এক দুজন তো আবাকার ওম চলে গেছেন আটজন হইল তাহলে আর দুজন হ্যাঁ তিনজন হ্যাঁ একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফের নাম এর মধ্যে ছিল দেখেন এর মধ্যে নাম আছে ওসমান আলী তালহা জোবের আব্দুর রহমান আউ সাদিন এদের যে কাউকে তোমরা খালিফা বানাবে অসুবিধে নেই এরা বানিয়ে নি তোমার তার কথা শুনিও তারা আনুগত্য করিও তাহলে এখানে বাকি পড়েছে কে কে আবুবাইবিন আর সাঈদিন জৈদ সঈদিনে জৈদ এই দুজন আর দুজন তো ইন্তেকাল করছেন আগে ইন্তেকাল করেছিলেন উম রাজিয়াল জীবনদের সাথে ইন্তেকাল করেছিলেন বলছেন ভাষ্যকার এই জন্য হফমতুল্লাহ আলাই থেকে নকল করে তিনি ফথুল বাড়ির সপ্তম খন্ড সাতষট্টি পৃষ্ঠায় বলছেন ওক সার ওমার আল সিদ্া ওমার রাজি আল্লাহ তালাহ যে দশজন মধ্যে ছয়জন নেই ক্ষান্ত হলেন ছয় জন নাম শুধু উল্লেখ করলেন এতে কোন লাইশ কালাফি এতে কোনো সংশয়ের বিষয় নয় এটা কেন এটা করলেন্মা সঈদিনে জিনী একটু আগে বলেন তিনি ভগ্নীপুত আর তার সাথে আম্মা ওমার ওমার রাজি আল্লাহ তালানহর চাচাতো ভাই এক তো চাচার ছেলে চাচা ভাই আর এদিকে লোকেরা ভাবে না যোগ্যতা ঠিক ছিল এখন জায়গায় আশ্রাম দশ জনের একজন অবশ্য জানাতির সংবাদ প্রাপ্ত কিন্তু তাকে সরিয়ে দিয়েছিলেন ফালামিয়াম মেহিমাত তার নামকরণ করেনি নাম উল্লেখ করেননি কেন যাতে করে খেলাফতের বিষয়ে তিনি একবারে বিষয়টি পরিষ্কার রাখেন আরও বলার কোন সুযোগ না থাকে যে আপন জনকে এখানে ঢুকাবার চেষ্টা করেছ সোহান কি কী এখলাস ছিল আর আজকাল কি অবস্থা আর আবু আব জাহ সম্পর্কে বললাম যে তাঁর কী হয়েছিল হয়ে গেছিল এদের পরে সবচাইতে উত্তম কারা এই দশজন যে জান্নাতের সুসংবাদ তাদের পরে উত্তম কারা বলছেন আসহাব রস্কুল্লাহাম রসুল্লাহ সাহাবাইকার মুদারা সকলে কিন্তু বিশেষ করে মহাজেরিন আনসারদের যারা অগ্রণী ভূমিকা রেখেছেন বা অগ্রগামী যারা আল কর্ন আউ্ল প্রথম যুগের স্বর্ণ যুগের মানুষরা সাহবাইকরাম তারা উত্তম অফ হিম যাদের মাঝে রসুল্লা সাল্লাম প্রেরিত হয়েছিলেন আল মহাজরুন আল আউ্ আলুন আনসার ও আনসার সাবেক অগ্রগামী যারা প্রথম সারী মহাজরিন এবং আনসার প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন আচ্ছা এরা কারা মহাজের তো যারা মক্কাতে হিজরত করে এসছে আগে আসুক আর পরে আনসার যারা আওস এবং খাজরাজ মদিনাবাসী তারা ইসলাম গ্রহণ করেছেন রাসুরুল্লা সাহাকে জীবদ্দ সাহেব দেখেছেন আগে হোক আর পরে হোক সবাই আনসার কিন্তু মহাজেরিন আউ্য়ালিন আর আনসার আউ্য়ালিন অগ্রগামী কারাহা প্রথম সারির কারা বলছেন ওহম মানসাল্ল কবুল যারা দুই কিবলাকে সামনে করে সলাৎ পড়ার সুযোগ পেয়েছে মানে এমন আগেভাগই ইসলাম গ্রহণ করেছে যে দুটো কিবলা পেয়েছে দুটো কিবুলার রহস্য তাহলে আপনাদের হয়তো জানা আছে রসরুল্লাহ সাল্লাম যখন মক্কাই ছিলেন আব্দুল্লাহমিন্লাহ তালানহর ভাষ্য এটি আর এটি হচ্ছে শক্তিশালী মত তখন এমনভাবে সলাত আদাই করতেন যে কাবাও যেন সামনে থাকে আর বেতুল মকাদ্দসও সামনে থাকে তাহলে কোন দিকে হে সালাত আদি করতেন হাজিরা আসাদ রুখনি আমানির দিকে কাতার লাগিয়ে সালাত আদায় করতেন তাহলে কাবাও সামনে হলো। আর উত্তর দিকে মুখ করে দক্ষিণ দিকে যখন দাঁড়ালেন মুসল্লিগণ তখন উত্তর দিকে মুখ করে সলাত আদায় করতেন আর উত্তর দিকে হচ্ছে বেতুল মকাদ্দাস জি আকসা মুসিদ আকসা তাহলে দুটোই সামনে রেখে সালাদ হইতেন মদিনা যখন চলে আসলেন তখন বায়তুল মক্কাদ্দ আর কাবার মাঝখানে হয়ে গেল উত্তর দিকে হিজরত করে চলে আসল মক্কা থেকে এখন মদিনায় সে বিষয়টি এখন সামনে আসলে যে এখন কোন দিকে মুখের সলা তাদের করা যাবে কাবার দিকে না মসজিদ আকসার দিকে একটা সম্ভব দুটো সম্ভব নয় আল্লাহ রব্দুল্লা আলের হুকুম হলো যে এখন এখানে এহুদিরাও বসবাস করে তাদেরকে আকৃষ্ট করা হবে আর আল্লাহর এটি ইচ্ছাও আল্লাহর বিধানে এতে এছাড়াও বহু একমত হইতে পারে পরীক্ষা যে আল্লাহ যেভাবে হুকুম করে সেখানে আল্লাহ যদি বলেন যে কা সামনে করে তো কা সামনে করে আল্লাহ যদি বলেন যে আর কিছু সামনে করে সেটি আল্লাহর হুকুম পালন করাই হচ্ছে এ বাদত আবগত হুকুম হলো যে ব্যতুল মোকাদ্দশকে সামনে করে সলাত আদায় করো তখরা সুর উল্লাহ সাহ ষোলো সতেরো মাস ব্যতুল মকাদ্দাসকে সামনে করে সাল তাদে করলেন ষোলো সতেরো বলে হাদিস রয়েছে দুটোই সব কথা রয়েছে তার মানে মাসে মাসে ধরলে সতেরো মাস হয় আর যদি দিন তারিখ গুণে ধরেন তাহলে ষোলো মাস হয় তো বর্ণনাকারী সন্দেহ নয় এটি আসলে নবী সাহেব হিজরত করে আসার পর আর যে কেবল পরিবর্তন এর মাঝখানে এই সময়টা হচ্ছে ষোলো থেকে সতেরো মাস তারপরে তাহবিরুল কেউলা কেউলার পরিবর্তন ঘটল রাসোর সা মনের আকাঙ্ক্ষা এটাই ছিল যে আমি আল্লাহর ঘর খাবা যেটি সবজি শ্রেষ্ঠ ঘর সেটাইকে সামনে করি যেটা মক্কাতুল মোকের অবস্থিত সেটাকে সামনে করি সলাতাদি করি আল্লাহ এই বিষয়টি দেখি ইঙ্গিত করেছেন যে সুরাবাকার মধ্যে যে দ্বিতীয় জুজ দ্বিতীয় পারা শুরু হচ্ছে তাতে সায়াকফাহ নাস। মা আল্লাহ আল্লাহ যদি কাবাটাকে কেবল বানিয়ে দিতে কাদারা তকাল্লবাহ কিবল অবশ্য তোমাকে এমন কিবল দিয়ে ফিরিয়ে দেব যেটা তোমার পছন্দ নেই ফওয়াল্লি ওয়াঝাকা সতরাল মসজিদ সুতরাং তুমি এখন তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে এগুলার পরিবর্তন হয়ে গেল তাহলে এটা ১৬ মাস মানে দ্বিতীয় হিজড়ি পর্যন্ত হ্যাঁ না বারো মাস এক বছর রবিউল আওয়াল মাস হিজরত করে এসছেন রবিউল আওয়াল মাস থেকে শুরু করে আর যে বারো আর চার ষোলো তার রবি জম্লাহ জমানী রজ রজ মাস পর্যন্ত রজবে কেবলার পরিবর্তন হয়েছে এই সময় তাহলে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করে চলেছে। এসেছে মক্কাতে হিজরত করে আগে চলেছে এসে যখন জুলমের শিখার প্রথমকালে এই নয় যে ইসলাম শক্তিশালী হয়ে গেছে তারপরে তারপরে তো অনেক ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের আগেও মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে গেছিল না না না প্রথম দিকে দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়ি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন এদের মধ্যে রয়েছেন বদরি সাহাব আই কালাম জন জি তারা এর মধ্যে পড়বেন জি তারা হচ্ছেন এই জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহবা পরে তাদের এদের পরে যারা এই উৎকৃষ্ট বা উত্তম তারা মান সাহেবাহ সনাতন আল আও আকসার হইবে কিন্তু কাসোর করেছে যারা রসোর আসলাম সঙ্গী হয়েছে এক দিনের জন্য এক মাসের জন্য এক বছরের জন্য কম এর কম অথবা বেশি এক দুই বছর পাঁচ বছর আবু হাজি আল্লাহ তালা সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করে এসেছেন তাদের স্থান তারপরে তারাহ তার আলী মানে আলী বা নাতার রাহাম আলী অন্য এতে রয়েছে যে নাতার হাম আলী তাদের জন্য আমরা রহমতের দোয়া করব হ্যাঁ রোদি আল্লাহ আনহম সাহবদের ক্ষেত্রে এটি পরিভাষা ও তাজ করো ফজল্লাহ বা তার আলিহে তুমি তাদের উপর অহমতের দোয়া করবে আল্লাহ সন্তোষের দোয়া করবে এবং তাদের ফজিলতের কথা উল্লেখ করবে যে আল্লাহ তাদেরকে যে শ্রেষ্ঠত্বে দিয়েছেন বা নাজ করো ফজলাহ আনজল আলহিম বা তাকুফ আনজাল দুই রকম করে নস্খাতো রয়েছে কোন নসখাত রয়েছে তাদের অদশখলন যদি হয়ে থাকে কারো ব্যক্তি জীবনে তো সেই ক্ষেত্রে নীরব থাকবে মন্তব্য করবে না সাহাবাকে আমাদের করা নিষেধ মন্তব্য করলে নেফা অন্তরে চলে আসবে আর তুমি কী করে মন্তব্য করবে চোখের সামনে যাদেরকে আমরা এই যুগে সমসাময়িক যারা আর আপোষে বিরোধ আছে যারা কোরআন সন্নাল অনুসারে তাদের মধ্যে যে বিরোধগুলি রয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে তো আমাদের ভুলি হবে কারণ হতে পারে একজন বা একটা দলকে ভালো মনে করছি হতে পারে তাদের মধ্যে বেশ কিছু ত্রুটি আছে যেটা আমার আমি এখনো উদ্ঘাটন করতে পারিনি যাদের বেশি ভালো বলছি বলতে পারে তাদের মধ্যে দোষ আছে আমার থেকে অস্পষ্ট থেকে গেছে তাহলে আপনি যেই যুগ পাননি যাদেরকে পাননি তারপরে তাদের সাথে কোনো যুগের মানুষের তুলনা চলতে পারে না জি তো তাদের যদি কোনো ক্ষেত্রে পদস্কলন ঘটে থাকে সেই ক্ষেত্রে আমরা কী করবো নাকুফ থেমে যাওয়া নীরব থাকবো এবং নীরব থাকায় হচ্ছে সহি সালামত থাকা যার বিপরীত কাজ করেছে যেমন ভালাই সাথে আলোচনা করবে কেন লেকার রসরুল্লাহ কারণ রসরুল্লা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন হেদায়তনামা পেশ করেছেন এজা জোকের আসহাবিফ আমি আমার সাহাবাইকার আলোচনা যখন আসবে তখন তোমরা বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকিও থেমে এই কথাটি কয়েকজন সাহবা এখেরাম থেকে বর্ণিত রয়েছে ওয়ারাদ আনজামাত মিরাজ সাহাবা তার মধ্যে আবদুল্লাহ নসুরদী আল্লাহ তাল আনহ তারপর আনিত্য রয়েছে তার হাদিস ইমাম আল্লা আল খায় বর্ণনা করেছেন আবু নোয়াইম হিলিয়াতলা উলিয়ায় বর্ণনা করেছেন আবদুল্লাহ নসুর থেকে যেটা বর্ণিত রয়েছে সেখানে এইভাবে রয়েছে এদা জোকের আশায় ফার্ম শেখু যখন আমার সাহাবাইকে আমাদের কথা আলোচনা আসবে তখন কোনো খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকি ওয়েদা জোকেরা তুমি নজুম ও ফার্ম শেখু আর যখন তারকার কথা আসবে জ্যোতিষবিদ্যার কথা তখন তো নীরব থাকিও ওদিকে ঢুকিও না এত কোমরা হবে ওয়াইজা জোকেরা লাদা রু আর যখন তকদিরের কথা ভাগ্যের কথা আলোচনা আসবে তখন বেশি কথা বলিও না চুপ থাকো সেই সালামত থাকবে আমরা ভালো মন্দ তকদিরে বিশ্বাসী যথেষ্ট নিরাপদ তকদির আল্লাহ লিখে রেখেছেন তাহলে আমাদের কর্মে কর্ম করে কিছু হবে না এরকম কথা নয় জি এই কথাও যদি মনে আসে তারপরেও রাসুল্লাহ সালামের দিক নির্দেশনা আমার রাখতে হবে এ মালু তোমার কাজ তুমি কর তোমার আমল তুমি করো আর বাকিটা আল্লাহর জন্য ছেড়ে দাও জি ফাকল্য ময়া করিমাখনের কালা যার জন্য যা সৃষ্টি করা সেটা সহজ হবে কাউকে ভালো কাজ করতে সহজ লাগছে খুব মজা লাগছে আর কাউকে খারাপ কাজ করতে আর মজা লাগছে তার দোষ তো তোমার তোমার কর্মদোষে তোমার অবস্থান কোথায় যাচ্ছে তো এই ছিল জবায় বরআ বর্ণনা করেছে এছাড়া আলম আলবানি রহমুল্লাহ হদী টিকেশো বলেছেন কেউ যদি রসুল সাহাবাই সম্পর্কে কোনো একটু কোনো একটি খারাপ মন্তব্য করে তাহলে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী সে হচ্ছে বিদাত সাহেব হাওয়া হচ্ছে বিদাতি যে খেয়াল খুশি কথা বলেছেন তার আগে সুফেন যে কথাটি বলেছেন এই সুফেন আইনে বড় মহাদেশ ছিলেন একশো তার ইন্তকাল হয়েছে নবী করিমসাল্লাম থেকে একটি হাদিস এখানে উল্লেখ করেছেন মহাম্বারবাহী রহমতুল্লাহ আলী আসাবিকা নজুম আমার সাহাবাই তার এত বড় ইমাম তারপরেও কিন্তু হাদিসটি সহিদ সহি নাই হাদিসটি সম্পর্কে শোনেন এই হাদিস এমাম ইমন আব্দুল বার জামিয়া বয়ানিল দ্বিতীয় খন্ড পাঁচশো নয়শো পঁচিশ নম্বর হাদিস বর্ণনা করেছেন এই হাদিস আবন আবদুল্লাহ থেকে বর্ণিত হয়েছে আরও কয়েকজন সাহাবা কেরাম থেকে কিন্তু এই হাদিস সাহি নয় এমাম বাজদার বলছেন হাজ আল কাম হাইস আলামিয়াসে হাদাসলাসব এই কথাটি রসুরুল্লাহ সালিম সব থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় এমাম ইবনা হাজম বলেছেন হাজা খাবারুন মকজুবন মদুবন বাতিলুন এ হাদিসটি হচ্ছে মিথ্যা জাল বাতিল রহমতুল্লা বলছেন হাজ আহুবগুলির কেউ বর্ণনা করেনি তারা হাদিসটি কমপক্ষে হুকুম হচ্ছে দুর্বল কিন্তু আলবান কি বলছেন এই সম্পর্কে তিনি বলেছেন সিলসিলা দিফ হাদিস নম্বর আঠান্ন একষট্টিতে হাদিস হচ্ছে জাল হাদিস হচ্ছে জাল অর্থ সহি নয় আমার সাহাবায়িক আমার তার কারো মতো তাদের যে কারো অনুসরণ করবে হেদায়ত পাবে একজনের অনুসরণ হেদায়তের জন্য নিশ্চয়তা এটা ভুল কথা কারণ ব্যক্তি জীবনে কিছু সাহাবায়িকের আমাদের ভুল ত্রুটি হয়েছে আর তারা ভুলের ঊর্ধ্বে নয় কারো কাবিরা গুণা হয়েছে তাহলে তার কি অনকরণ যদি কেউ কারো তো হেদায়ত পাবে জি সুতরাং কথাটি ঠিক ঠিক নয় হ্যাঁ তবে সাহাবাইকেরামদের জামা দলটি জামাত হিসাবে যেহেতু এই উম্মত সাহাবাইকরামদের জামা নেই সাহাবাইকার হচ্ছে না এই উম্মত যেমন আজকের উম্মত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সাহাবাইকেরামদের যুগে এই উম্মত কাকে বলবেন কাদেরকে বলবেন সাহাবাইকেরামদেরকে তাহলে সাহাবাইকের উম্মত হিসাবে সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ এবং এই ওম্মতে নসর উল্লা পরে আদর্শ মানুষ তারা ওম্মত হিসাবে তারা হকের ওপর প্রতিষ্ঠিত সুতরাং সমষ্টিগতভাবে সাহাব একরামদের যদি আদর্শ অনুসরণ কয়টা হচ্ছে সালফদের অনুসরণ করা এটা হচ্ছে হকের মাপকাঠি মালামুদ্দুদী এখানে ভুল করেছে সাহাব একরাম হকের মেয়ার কি না উর্দুতে হককে মেয়ার হ্যাঁ কিনে এক একজন সাহাবী হকের মেয়ার মানে হকের মাপকাঠি না কিন্তু সাহাবাই জামাত সত্যের মাপ কাঠি সুরাহ সাথে পুরো আদর্শ হয়তো সাহাবাইমদের থেকে নিতে হবে হ্যাঁ আর হাদিস রয়েছে আমার গুমরাহির ওপর একমত হইতে পারে না কোনো যুগেও না সারা পৃথিবী থেকে সমস্ত মুসলিম গুমরাহ একটিও সহিদার অনুসারী নয় একটিও শূন্যতার অনুসারী নয় একটিও শির মুক্ত না এরকম হতে না দল হয়তো কমে যাবে সংখ্যা সংখ্যালঘু হয়ে যেতে পারে কিন্তু লাতাজয়ে হতমে নোম্বাধি লাহির আল্লাহ আমার ওমতের একটি দল ক্ষুদ্র দল সব সময় কি থাকবে হকের ওপর বিজয়ী থাকবে আর এই কথাটি সাহাবাই কেরামদের ওপর প্রথম ফিট হবে সুতরাং সাহাবাই কেরামদের দলটি হচ্ছে হকের মেয়ার হকের মাপকাঠি কিন্তু এক একজন সাহাবিকে আপনি হকের মাপকাঠি বলবেন এটি ঠিক নয় যেটি হাদিসের ভাষ্য কারণ হাদিসটাই সহি নয় অল্লাহ তা আলম ও সাল্লা সালাম মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাই বন্ধু করেন এটা